আবদুল্লাহ ইবনু উমর ও দিল্লাহতাল হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কারো মৃত্যু কিংবা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না বরং এ দুটো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন মাত্র কাজেই তোমরা যখন তা ঘটতে দেখবে তখন সালাত আদায় করবে